لا أعصر لنت عرض تفكر امنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين গত কয়েক জমা থেকে এই বিষয় আলোচনা চলছিল যে আমাদের জবান এবং হাত দ্বারা যেন কোনো কষ্ট না থেকে মুসলমান নিরাপদ থাকে ওই হাদিসের উপর কথা চলছিল আয়াতে যেটা তলাবাদ করেছি স্বামী স্ত্রী সম্পর্কে কারণ আমাদের মধ্যে এরকম বহু ভদ্র মানুষ আছেন যাদের হাত এবং মুখ থেকে তো বাহিরের মানুষ নিরাপদ থাকে বাহিরে এসে যে কোনো কারণেই হোক যে কোনো উদ্দেশ্যেই হোক নিজের আসল রূপটা গোপন করে মানুষের সামনে খুব ভদ্র বেশে প্রকাশ করে নিজেকে তার এই হাদিসের উপর আমল তো তিনি বাহিরে ঠিকই করে। কিন্তু ঘরের মধ্যে আসলেই তার আসল রূপটা প্রকাশ পায় সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায় ঘরওয়ালির সাথে বাইরের সমস্ত ক্ষেত সমস্ত ক্ষোভ ঘরে এসে মিটাম এই জন্য তার সম্পর্কে রুসুলি করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই যে তার পরিবারের কাছে আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি আমার পরিবারের কাছে ভালো দেব রসুল করিম সাল্লা আলহাসাল্লামের এই কথা এটাই প্রমাণ কর বাহিরে আমরা যত ভালোই প্রকাশ করি না নিজেকে ওটা আমার আসল রূপ নয় আমার আসল রূপ তো ওইটাই যেটা আমি ঘরে প্রকাশ করি ওখানে আমার আসল চরিত্র আসল আখলা এটা ফুটে ওঠে সেই জন্য রসুল করিম সাল আলী ঘরওয়ালাদের সম্পর্কে ঘরওয়ালাদের সাথে ভালো আচরণের তাগিদ দিয়েছেন পক্ষ থেকে এটা এক নিয়ামত যে আয়াত করেছি আয়াত রব আলমের কথা বলেছেন যে এটা এক বড় নিয়ামত যে রবা আলমিন কুদ্রুতি স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা মহাব্য তৈরি করে क्यों जान स्वामी बाहर जी होंगे बीबी का शांति पफसोस शरीत के नाम विशेषकर जगह टाइम घरे घर समस्या क्यों का देखते परिना সংসার চলছে সন্তানদের দিকে তাকায় সব সহ্য করে যাচ্ছি এমনও কথা শুনে একসাথে শুয়ে না খায় না যার যার সব আলাদা আলাদা দুজন মিলে সংসার চালাচ্ছে আর তাদের আপোষের কোনো সম্পর্ক নাই অথচ আব্বু আলামী উন্নতি ভাবেই এক মহাপত তৈরি করে দিছিলেন যেন পুরুষ বাইরে তার গাদার খাটুনি খেটে ঘরে এসে একটু শান্তি পায় তার আরাম তার শান্তি মানসিক শান্তি সবকিছুর জায়গা হচ্ছে তখনো আমরা সেই প্রমাণ পেয়েছি রসুল করিম সাল্লাম হাজর আলহিসাল্লাম যখন বুকে চেপে ধরেছিলেন পড়তে বলতেছিলেন ওহি আসছে প্রথম পড়তে বলতেছিলেন রসুল বলছিলেন আমি তো পড়তে পারি না জানি না কি পড়লো করিম সাল্লামকে পক্ষে চেপে বলেছিলেন তারপর রসুল করিম সাল্লাম পড়া শুরু করেছিলেন যাইও হোক সর্বপ্রথম হিক এই দৃশ্যে ভয় পেয়ে গিয়েছিলেন ওই জায়গায় হঠাৎ একজন অপরিচিত মানুষের খুব ভয় পেয়ে গিয়েছিলেন গায়ে জ্বর এসে গেছে ঘরে এসে অর্থে হদিজ্লাহার কাছেই আসছেন কোথাও জানেন এটাই হচ্ছে নিয়ম এই হাদিস থেকে এটাই শিক্ষা যে স্বামী বাইরে যত পেরেশানি হোক তা সর্বপ্রথম আয়সা এটা শেয়ার করবেন স্ত্রীর সাথে সর্বপ্রথমে আদর্শ যখন ঘরে এসে বললেন খুব ঠান্ডা লাগতেছিল জ্বর এসে গেছে আমাকে কম্বল দেহা শান্তনা দিলেন রসর বলতেছিলেন ফাঁসি তুই নামি আল্লাহ আমার আশঙ্কা লাগতেছে আমার ভয় লাগতেছেহা কি বললেন আমাদের সবাব হচ্ছে ভিন্ন আমরা এরকম বাইরে কোনো মুসিবত মুসিবতের পরে যদি ঘরে আসি আর আইসা ঘরে যদি বলি অনেকের কথাই শুনি জানিনা আল্লাহ আলু তখন বলে হ্যাঁ খুব ভালো এসছে আমার সাথে কি করছেন মনে আছে না এটা শাস্তি পেয়েছেন আপনারা এই সব চেঞ্জ না করলে এরকম ধরা খাইতেই হবে যে বলে বহু বা এইসব কথা বলে উনি তারা পোঁচা দিয়ে খাদি যারা দিয়ে আল্লাহ তা না করেন হ্যাঁ তিনি যা করেছেন স্বামীর সমস্ত ভালো গুণগুলোর সামনে এনেছেন এটা হচ্ছে বিবির জন্য আদাব বিবিটাই করবে এই যে আওয়াত আমরা পৌঁছাই দেবো ইনশাল্লাহ বিবির বিষয়ের পরে আসবো ইনশাল্লাহ যদি তহফিক দেন স্বামীর দিকগুলো উল্লেখ করলেন বললেন আপনি এত ভালো মানুষ আপনি কোনো মুসিবতে করতে পারেন না আল্লাহ আপনাকে কোনো মুসিবতে ফেলতে পারেন না আপনি এত ভালো মানুষ আপনার এত গুণ এত চমৎকার গুণ যার আছে তিনি কেন মুসিবতে পড়বেন শান্তনা দিকে উভয় স্বামী এবং স্ত্রী উভয় তার ওই ভালো গুণগুলো তালাশ করা তাই নিয়ে শান্তি আসবো যখনই আমি খারাপ গুণগুলো তালাশ করতে যাব অশান্তি আসবো এটা নিশ্চিত তোমার কাছে অনেক ভালো জিনিস মনে হচ্ছে ভালো আসলে সেটা ভালো না তুমি মনে করছো আমার বিবি খুব স্মার্ট অনেক কিছু জানে মনে করছো এটা খুব ভালো লাগছে না এটা অনেক সময় তোমার জন্য কষ্টের কারণ হতে পারে অনেক বিষয় আছে তোমার কাছে অপছন্দ সমাজের সাথে চলতে পারে না যেখানে যায় আমি লজ্জা পাই স্মার্ট আমার আপন বলে তোমার কাছে ভালো লাগে না এটা লাজুক না ভালো লাগে না এটা দিনদার পরেজগার পর্দা করে মানুষের সামনে যায় না অপুরুষ অনেক বিবিদের পক্ষ থেকে এরকম অভিযোগ আসে যে স্বামী নারাজ পর্দা করে আমার জন্যে ভালো আমার আমার সে রক্ষা করতেছে তার ইজতের হেফাজত করতেসে এটা আমার জন্য ভালো তার সমস্ত ধ্যান জ্ঞান সব আমার কেন্দ্রিক হয়ে যায় তখন মোহাবত বেড়ে যাবে এটা নিশ্চিত পদ্মানশীল মেয়েরা স্বামীকে যত মোহাম্মত করে অন্য মেয়েরা তত করে না এটা নিশ্চিত কারণ সে বেপরদায় চলার কারণে সে ওই বাজারের সস্তা জিনিসের মতো হয় না রাস্তাঘাটে যেগুলো বেঁচা বিক্রি হয় ওই রকম সস্তা হয়ে যায় ওই সস্তা জিনিসের প্রতি আকর্ষণ থাকে না সেটা মূল্যহীন হয় আর যে মেয়ে নিজেকে গোপন করে অন্য পুরুষ থেকে দেখা থেকে নিজেকে গোপন করে তার দিলের মধ্যে ওই জিনিস আছে ওই অনুভূতি আছে যে আমার এই রূপ এই সুন্দর জয়গুলোর মালিক আমার স্বামী সে দেখবে শুধু মালিক বলতে সে দেখবে এটা তার জন্যে তাহলে তার স্বামীর প্রতি তার আগ্রহ স্বামীর প্রতি তার মহাব্বত ভালোবাসায় প্রমাণ সে যে পর্দা করতেছে এটা নিশ্চিত এটা আমরা দেখি সমাজে যে যারা পদ্ম সিং আলহামদুলিল্লাহ স্বামীর প্রতি তাদের যে মহাব্বত তাদের যে ভালোবাসা এটা অন্য আর কারো এরকম থাকে না তারা হাজর হজরত রসুল করিম সাল্লা আলী ওাসাল্লামের পারিবারিক জীবনগুলো এগুলো আমাদের সামনে আমাদের সামনে এগুলো খেয়াল করলে আমরা ইনশাআল্লাহ আমার বিবির যে হক এগুলো আদায় করা সম্ভব আসছেদের সাথে ভালো আচরণ করতে হবে তার মঙ্গল চাইতে হবে সবসময় ভালো আচরণ কেন করবা সে তোমার ওই পাঁচরের হাড় থেকে ব্যাখ্যা করে দিচ্ছি আরকা করতে যাও ভেঙে ফেলবা আর যদি আপন অবস্থায় রেখে দাও আরো আঁকা হয়ে যাবে এই জন্য ওই যে আরবের যে প্রবাদ এই প্রভাব প্রয়োগ করা সে প্রবাদ হচ্ছে ওলা এত কুমড় তুমি এত শক্ত হই না যে তোমাকে ব্যবহার করতে গেলে সেখান থেকে রস বের করা হয় এমন হয় না ওলা এত ইয়া বিশান ফাতুক সঠিন এত শক্ত হই না যে তোমাকে ভাঙতে হয় যেকোনো বিষয়ে এই মদ্যপন্থা অবলম্বন করা যে কোনো বিষয় এটা মঙ্গল যে কোনো বিষয়ে। মদ্যপন্থী হওয়া খুব কঠিন না হওয়া আবার একদম খুব নরম না হয়ে যাওয়া যে কোনো বিষয়ে বাবা সন্তানের জন্য ওই আচরণই করবে স্বামী বিবির সাথে ওই আচরণই করবে শাসক তার অধীনস্থ যারা আছে তাদের সাথে ওই আচরণই করবে তাহলেই শান্তি আসবে আপসের মহাভ তৈরি হবে ফায়দা হবে কাজ হবে যাকে সংশোধন করা আমার উদ্দেশ্য শেখ আল্লাহ তারা তাকে সংশোধন করে দেবেন যদি এই পন্থা আমরা অবলোপন করি হজরত রাসুল করিম সাল্লা আলী ওসাল্লাম শরীয়ত আমাদেরকে মেয়েদের যে সমস্ত হকের কথা বলেছেন তারা হাজরিন এই হকেরগুলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে হক সেটা হচ্ছে তার মোহরের ব্যাপারটা আমরা বিভিন্ন সময়ে বারবার এই বিষয়গুলো আলোচনা করি করেছি কদিন আগিত নারী দিবস গেল কত রকমের স্লোগান দেখলাম সুবাহান্লাহ নারীর অধিকার জন্য তাদের কত পের সানি মাসাল্লাহ নারীর অধিকার এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে এখন এর সংজ্ঞা চেঞ্জ হয়ে গেছে তাদের কাছে নারীর অধিকার মানি তুমি ঘর থেকে বের হয়ে যাও এটা তোমার সবচেয়ে বড়ো অধিকার ঘরে কেন থাকবা আবদ্ধ কেন থাকবা রাস্তায় বের হয়ে যাও তুমিও চাকরি করো তুমিও কামাই করো রোজগার এটা হচ্ছে অধিকার আল্লাহ সাহান ও তা যেই অধিকার দিয়েছেন তাকে যে সম্মান দিয়েছেন এটা পছন্দ না আর সব সময় আক্রমণগুলো ইসলামের উপর আমি বলি যে আসলে নারীর অধিকার বাস্তবায়ন তাদের মক্সাদ না ইসলামের শাশ্বত যে সুন্দর বিধানগুলো আছে ওই বিধানগুলোকে কলঙ্কিত করা মাকসাদ আর কিচ্ছু না পর্দা বিধানকে কলঙ্কিত করা এটা মাকসাদ নারী শিক্ষা ইসলাম কখনই অস্বীকার করে নাই যদি কর্তাহ তাই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ শিক্ষিত মানুষ হিসাবে আমাদের কাছে পরিচিত তিনি তা হতে না শিক্ষার বিরুদ্ধে কোনো কথা নাই কিন্তু শিক্ষার নামে যখন আপনি কুশিক্ষা দিবেন সহশিক্ষার নামে উদারতা এর নামে মুক্তমনা এই সমস্ত বিষয় এ সমস্ত মুখরোচক শব্দ এগুলো ব্যবহার করে যখন ইসলামকে আপনি আঘাত করবেন তখন তো আর আমরা চুপ থাকি না চুপ থাকতে পারি না আপনি লেখেন আপনার কলম আছে আপনি লেখেন লিখতেছেন আপনার মুখ আছে আপনি বলেন আপনার কলম দিয়ে আপনি লেখবেন ভালো কথা কিন্তু ওই কলম দিয়ে আমাকে গুতা দেন কেন ভাই আপনার কলম যখন কালি পর্যন্ত থাকবে খাতা কাগজ পর্যন্ত থাকবে তার তো কোনো সমস্যা নেই আপনি লেখেন আপনাকে আপনি লেখেন কিন্তু আপনি যখন ওই কলম দিয়ে আমাকে গুঁত দিবেন তাহলে আমি কি চুপ থাকবো আমিও তো গুঁতা দেওয়ার চেষ্টা করবো এটাই তো স্বাভাবিক আপনি তো কলম দিয়ে লেখেন না আপনি তো কলম দিয়ে গোত দেন রসুলকে গোতা দেন শৈয়দকে গোতা দেন না মজবুল্লাহ আলী স্বাধীনতার নামে মুক্তমোনার নামে আপনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আর এখন তারাই হয়ে যাচ্ছে বিজ্ঞান মনস্ক মানুষ আমাদের ভালো ভালো লেখকরা কদিন আগে অভিজিৎ যে হত্যা হয়েছে তাকে বিজ্ঞান মনস্ক বলে তাকে পরিচিত করাচ্ছে আমাকে যদি অনেক ভাই নিষেধ করেছেন যে এই সমস্ত আলোচনা আপনি করেন আরে ভাই কেন করবো না কেন করব না একটা খারাপ তাকে কারা কে হত্যা করেছে সে বিষয়ে আমরা জানি না আমাদের জানানো দরকার নাই সেই খবর আমাদের নেয় সরকারের ব্যাপার তদন্ত চলছে কিন্তু যে কাজটা তারা করে যাচ্ছে তার সাঙ্গুরা তো রয়ে গেছে এখনো তো তাদের কাজ অব্যাহত আছে আল্লাহ আল্লাহ রসলের পারিবারিক জীবন নিয়ে তাদের আপত্তি কর মন্তব্য গুলো এখনো চলছে ব্লক এলাকা থেকে আল্লাহ করো আল্লাহ তাহারা তাদেরকে হেদায়ত দেখ না গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেখ তোমাদের অত্যন্ত কষ্ট হয় খরি যায় লাগে তোমরা লেখ আমাদের কোনো আপত্তি নাই মুক্ত মানা তুমি আরো যা ইচ্ছা তাই করো তোমার হাত মুক্ত তোমার মুখ মুক্ত সব মুক্ত তোমার কলম মুক্ত কিন্তু ওই কলম দিয়ে তুমি তোমার নিজের বিষয়ে লেখো নিজের বক্তব্য দাও ওই কলম্বিয়া আল্লাহ রসুলকে গুঁতে দিও না ওই কলম্বিয়ার শরীয়তকে গুতে দিওরা ভাই তাহলে কিন্তু ওই কলমের মোখা ওই কলমের নিদ কিন্তু মানুষ ভেঙে দিবে তাও দিদি এই এই বিষয় কিন্তু সহ্য করে না এটা আমরা ইতিহাস থেকে দেখেছি আমাদের বরদাস্ত হবে না আল্লাহ সহি তাদেরকে আমরা সরকারের কাছে বারবার নিবেদন করি এগুলোর বিষয়ে যে আমরা দেশে বিশৃঙ্খলা চাই না আমরা চাই শান্তির দেশ আমরা চাই সকলে মিলে রাজনৈতিক কারণে কেউ নির্যাতিত হইলে হয় ধর্মীয় কারণে কোনোদিন নির্যাতিত হয় না এটা রাজনৈতিক ঈশ্ব এগুলো আমরা জানি আমরা তাদেরকে বুকে বুকে মিলিয়ে রাখবো কারণ আমার রসুল বলেছেন এটা আমার রসুলের নির্দেশ এটা কেউ যদি মুসলমান হয় অমুসলিমকে শুধু অমুসলিম হওয়ার কারণে আঘাত করতে পারে না শরীর দিও না হাত দিয়েও না মুখ দিয়ে যতক্ষণ না পর্যন্ত আঘাতের চিন্তা করবে আঘাতের পরিকল্পনা করবে আঘাতের ষড় করবে অথবা যারা আঘাত দিবে তাদের সাথে করে চলবে ততদিন পর্যন্ত সে আমার ভাই তার স্বাধীনতা তার নিরাপত্তা তার আরাম আয়সের সব ফিক তার চেয়ে বেশি করা দরকার আমার যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ বড় ভাই বড় ভাইয়ের জিম্মদারি বেশি বাবার জিম্মদারি বেশি আমাদের জিম্মদারি বেশি তাদের নিরাপত্তার জন্যে আমরা তাদের নিরাপত্তা চাই এই জন্যে আমরা যারা সরকারে আছেন বারবার তাদেরকে বলি ওই সমস্ত ব্লকগুলো বন্ধ করেন সামাজিক অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটা বড় কারণ হয়ে যেতে পারে ভবিষ্যতে আজকে ওই যে হত্যা করা হলো এখন কি হলো রেজাল্ট কী আসলো শুরুতেই যদি হাইকোর্টের সিদ্ধান্ত অনুযায়ী ওই সমস্ত ব্লকগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে তো এই হত্যার মতো এরকম কাজটা হতো না আজকে হত্যা হওয়ার কারণে আজকে বহির্বিশ্বে বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য সহজ হয়ে যাচ্ছে যারা এই বিষয়ে কাজ করছে তাদের জন্য এগুলো প্রমাণ হচ্ছে তারাই এগুলো করছে কিনা সুযোগ নিচ্ছে কিনা সেটা তো তদন্তে মেরিয়ে আসবে কিন্তু শুরুতেই যদি এটাকে বন্ধ করে দেওয়া হতো তাহলে এই সমস্ত ঝামেলা দোটড়তো না মানুষ এ আর হাজির যে কথাটা বলছিলাম যে ইসলামের ওই পারিবারিক সুন্দর্যুরার মধ্যে আঘাত করাই তাদের নাকসাদ অন্য কিছু না তারা নারীর অধিকার নিয়ে কথা বলে তারা ইসলামের ওই সম্পদ বন্টন নিয়ে কথা বলে আপত্তিকর মন্তব্য করে ইসলাম নারীকে নাকি ঠকাইছে ইসলাম নারীকে ঠকায় নাই ইসলাম নারীকে সম্মানের জায়গায় বসিয়েছে রানীর জায়গায় বসিয়েছে মার কদমের নিচে জান্নের কথা বল দিয়েছে ইসলাম আর কেউ বলে নাই আল্লাহ আকবাব তোমার তিনটি মেয়ে হইলে তাকে তুমি ভালো করে আলারন পালন করো আর কিছু দেখলাম না আর ওই সম্পদ বন্টনের ক্ষেত্রে তোমাদের ভূমিকা শুধু ইসলামের সিদ্ধান্তের মধ্যে আক্রমণ করা আর কিচ্ছু না একটু খেয়াল করলে দেখবেন সম্পদ বন্টনের কি ব্যাপার নারীকে অর্ধেক দিয়েছে ইসলাম আর পুরুষকে ডবল দিয়েছে এটাই তো আপত্তির কথা নারীকে ঠকাইছে না আমি তো বলি যে আমার সাথে বাজারে মাঝে মাঝে আমার পিচ্ছিটা যায় ছোট বাচ্চাটা যায় অনেক সময় মাদ্রাসা থেকে শিক্ষক একজন কি নিয়ে যাই বাজারে তো টাকা পয়সা যা আছে সব তো আমার কাছেই থাকে কারণ বাজারের বিল তো আমি দিব এখন যদি কোনো বেকুফ হয় ওই বেকুফ এই কথা বলতে পারে যে টাকা সব আপনার পকেটে কেন থাকবে ওই বাচ্চার পকেটেও কিছু দিয়ে দেয় এটা কোনো বেকুফ ছাড়া কিছু বলবে না হ্যাঁ বাচ্চাকে আদর করে আমি তাকে একটু ওই চকলেট আইসক্রিম খাওয়ার জন্য দুই চার টাকা যদি দেয় এটা তো তাকে আদরই করলাম কারণ তার দায়িত্বে কোনো জিম্মদারি নাই বাজারের পেমেন্ট করার জিম্মদারি তার না পেমেন্ট করার জিম্মদারি আমার ইসলাম নারীটা অর্ধেক দিয়েছে কথা সত্য কিন্তু ইসলামের সম্পদ বন্টনের যে মৌলিক বিষয় এটা বুঝতে হবে ইসলাম সম্পদ কুক্ষিত করার জন্যে আর জমা করার জন্য বসে বসে স্টক মেলানোর জন্যে ইসলাম সম্পদ দেয় নাই সুরে হুমাজার মধ্যে যারা জমা করে আর বসে বসে গনে তাদের সম্পর্কে আল্লাহ নিন্দাবাদ প্রকাশ করেছেন এই সুরের মধ্যে দেখে নিয়েন ইসলামের মৌলিক উদ্দেশ্য সম্পদের জন্য যে তুমি খরচ করবা এটা ব্যয় করার জন্য সম্পদ জমা করার জিনিস না জমা করবেন আমল যেটা খরচ করবেন আখড়াতে জমা করবেন জমা করার জিনিস হচ্ছে সম্পদ জমা করার জিনিস না সম্পদ হচ্ছে করার করার জিনিস জিনিস খরচ আপনার জরুরত মিটানোর জিনিস গরিব মিসকিন যারা আপনার আশেপাশে আছে তাদেরকে সহায়তার জিনিস আপনজনের খেদমতের জিনিস সম্পদ জমা করার জিনিস না আর যারা পুঁজিবাদী তাদের কাছে এটা ভালো লাগবে না এটাই স্বাভাবিক আর সম্পদ তারা নিজের কাছে জমা করবে পাশের মানুষটা না খেয়ে থাকবে ইসলাম এটা সাপোর্ট করে না আপনি আপনার ঘরে সম্পদ জমা করবেন রসুল বলেন তুমি মুসলমান হইতে পারো যে তোমার ঘরে খাবার আছে পাশের মানুষ না থাকে তুমি মুসলমান হইতে আমার রসুল আমাকে শিক্ষা দিয়েছেন সম্পদ খরচের জন্যে এটা মূল বিষয় আগে মাথার মধ্যে রাখতে হবে তাইলে সম্পদ বন্টনের যে ইসলামী নীতি ওটা বুঝে আসবে ইসলামের মূল বক্তব্য হচ্ছে সম্পদ জমার জন্যে নয় খরচের জন্যে জরুরত মিটানোর জন্য আর ওই জরুরত মেটাবেটাকে খরচ করবে কে ওই দায়িত্ব ইসলাম কাকিয়ে দিয়েছে একটু খেয়াল করলে দেখেন আপনি যদি মেয়েদের মেয়ের দিক থেকেই শুরু করি আপনি যদি মেয়ে হন মেয়ে মেয়ে যদি হয় খরচ এই জিম্মাদারি কার ইসলাম কী বলে ইসলাম বলে খরচ করবে বাবা কে খরচ করবে বাবা খরচ করবে কতদিন খরচ করবে যতদিন তার বিয়ে না হবে হ্যাংলা আর ছেলেদের ব্যাপারে চিন্তা করে। ছেলেদের ব্যাপারে বাবার খরচের জিম্মাদারি যতদিন বালেক বালেক না হওয়া পর্যন্ত ছেলের জিম্মাদারী তুমি বালেক হইশো এখন আর আমার জিম্মাদারী নাই তুমি কামাই রোজগার করে নিজে নিজে খাও তোমার সব কিছুর জিম্মাদার তুমি হ্যাঁ আমরা করি সন্তানের জন্য করি কামাই রোজগার শুরু না করা পর্যন্ত কিন্তু বাবার জিম্মাদারি না মেয়ের ক্ষেত্রে কিন্তু উল্টা মেয়ের ক্ষেত্রে বাবা যতদিন পর্যন্ত ওই স্বামীর ঘরে মেয়েকে না পাঠাবেন ততদিন পর্যন্ত বাবার জিম্মাদারি ওই মেয়েকে খাওয়ার বাইরে ঘওয়ার পরেও অনেক দিন পর্যন্ত যদি থাকে তাও তাহলে এই লম্বা টাইম পর্যন্ত তার খরচের কোনো জিম্মাদারি নাই তার জন্মের পর থেকে বিয়ে পর্যন্ত তার খরচের কোনো জিম্মাদারি নেই অথচ একটা ছেলে তার জন্মের পর বাইরে ঘোয়া পর্যন্তই বাবার জিম্মারি এরপর থেকেই তার নিজের জিম্মাদারি সে বিয়ে করুক আর না করুক চাকরি পাক আর না পাক কামাই রোজগার থাকুক বা না থাকুক জিম্মদারি তার মেয়ের কোনো জিম্মদারি নেই বিয়ে পর্যন্ত ওই মেয়েটাই যখন বিবি হয়ে যায় কারণ তখন তখন তার ভরণ পোষণের কার স্বামীর এই স্বামীরা আমাদের জিম্মদারি এই তার ভরণ শুধু ভরণ না কায় কারাম বলেছেন তার জন্য তৈরি করা খাবার হাজির করতে হবে সে রান্না করার জিম্মদারও না এগুলো বললে তো ঘরে পেঁচলে যাবে শরীর কথা বললে তারা আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করবে হ্যাঁ বলি মাঝে মধ্যে মুসলমান তো এখন কবরের নিচে চলে গেছে আর ইসলাম তো এখন কিতাবে চলে গেছে আমাদের মধ্যে না মুসলমান আছে না ইসলাম আছে ইসলাম চলে গেছে কবরে কিতাবে মুসলমান চলে গেছে কবরে এই পাবলিক আমাদেরকে দেখে মনে করে এটাই বুঝি ইসলাম না এটা ইসলাম না ইসলামের সৌন্দর্য তুমি আছো আলহামদুলিল্লাহ ইসলামের সৌন্দর্য দেখেই তো বহু মানুষ মুসলমান হয়ে গেছে আমাদেরকে দেখে তো মানুষ এখন ভাগে আমাদের আখলা দেখে চরিত্র দেখে এর নাম ইসলাম জুবাহ দরকার নাই আর হাজির বিবির খাবার রেডি করে হাজির করা হচ্ছে এটা শরীয়ত বলছেন আমাকে এটা জিম্মাদারি স্বামী তার সমস্ত জরুরতকে মিঠাই দেওয়া এটা স্বামীর জিম্মারি আজকে বৌ শাশুড়ির যুদ্ধ যে কথাটা সমাজের এটা কেন আর মৌলিক সমস্যা হচ্ছে ইসলামের যে বিধান সেটা প্রয়োগ হচ্ছে না সামাজিক সংস্কার, সামাজিক আচার আচরণ বিধান এগুলো আমরা পরিবারে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে যখন দূরে ঠেলে দিয়েছি তখনই বউ আর শাশুড়ির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এটা এখন প্রবাবের মতো হয়ে গেছে সাপে বেজিল ওই নিয়মের যুদ্ধ এটা বাদ দিয়ে এখন কদিন পর্ব নয় সাহিত্যিকরা এটাকে লেখে দিবেন বৌশা শরীর যুদ্ধ এটা এখন প্রবাদ বাক্য হয়ে যাবে কারণ কারণ হচ্ছে ঘরে ঘরে এই যুদ্ধ তো চলতেছে এই যুদ্ধের মূল কারণ কারণ হচ্ছে বাবা মার একটা নিচু মানসিকতা রাগ করেন না বৃদ্ধ যারা আছেন বয়স্ক যারা আছেন আপনাদেরকে আমরা সম্মান করি মহাব্বত করি আমি নিজেও তো বাবা কে আল্লাহ তাহলে শরীয়ত যেই সম্মান দিয়েছেন সেই জায়গা আপনারা আছেন ভুল বুঝার কোনো কারণ নাই স্বামী এবং স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে অনেক ক্ষেত্রে যেই ঝগড়াগুলোর মূল কারণ যেটা সেটা হচ্ছে গত সপ্তাহে আমাকে ভাই বলতেছে যে হজুর আমার মা আমার বউ খুব কঠিন অবস্থা যাচ্ছে হজুর কি করব আমি বুঝতেছি না কার পক্ষ নিবো ভাই কারো পক্ষ নেওয়া দরকার নাই বিবির জন্যে যে হক বিবিকে দিয়ে দাও মার যে হক মাকে দিয়ে দাও তুমি কারো পক্ষ নিতে যাবা কিনা শরীরতো তোমাকে পক্ষ বানিয়ে দিছে যে বিবির হক বিবিকে দাও মার হক মাকে দাও আর তাদেরকে প্রত্যেকের হক সম্পর্কে জানায় আও সমস্যাটা হয় কি আমাদের মুরব্বীরা মনে করেন যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ওই সন্তান বউ সব আমার আন্ডারই থাকে কোনো ক্ষমতা ছাড়াছাই নাই স্বামী কামায় রোজগার যা করবে বাবার হাতে নে দাও অনেক ক্ষেত্রে বিশেষ করে গ্রামেগঞ্জে সব বাবার হাতে দিতে হবে তিনিই খরচ করবেন বউয়ের কোনো দাম নাই সে তো কাজের লোক কাজের লোক বিয়ে করে এখন কাজের লোকাল আশ্চর্য কথা আমি আরেকজন বলেছিলাম আমার আপন জন খেলাতো ভাই বিয়ে করবে ভাই বিয়ে করা দরকার কেন বলে আম্মা অসুস্থ এই জন্য বিয়ে করবা এটা মার খেদমতের জন্য তোমার বিয়া আরে সে করবে এটা তো তার জন্য জান্নাতের রাস্তা সে তালাশ করে নিবে এটা তো আলহামদুলিল্লাহ আমাদের এদেশের মেয়েরা শাশুড়ির খেদমত করে আলহামদুলিল্লাহ করবে সে তার জান্নাত কামাইয়ের জন্য এটা জরুরি কিন্তু একটা হচ্ছে কানুন আরেকটা হচ্ছে উত্তম এভাদত কানুন যদি বলো শরীয়দের নিয়ম যদি বলো বিধান যদি বলো সংবিধান যদি বলো তাহলে কিন্তু শরীয়ত বলে না বউ শাশুড়ির খ্যাতমত করবে মার খ্যমত করবে তুমি সন্তানা পরিষ্কার করবা এটা তোমার উপর ফরজ মার খাবার রেডি করে দেবা এটা তোমার উপর ফরজ মার পাটিতে হবে এটা তোমার জন্য ফরজ বয়ের জন্য না বয়ের জিম্মদারি ভিন্ন কিছু প্রাণ তাকে ভিন্ন জিম্মদারি দিয়েছে শরীয়ত তাকে ভিন্ন জিম্মদারি দিয়েছে আমরা ওই সন্তানকে বিয়ে করাই এই জন্যে যাহারে ঘরে অসুস্থ মা বাবা এদের খ্যাতমত কে করবে শুরুতেই তো গলত সে করবে অবশ্যই করবে আলহামদুলিল্লাহ করবে কিন্তু ওই নিয়মে বিয়ে করা এটা শরীয়তের বিধান শরীয়ত তো বিয়ের জন্য যুবকদেরকে ডাক দিয়েছে মেশকাত শরীফের প্রথম হাদিস দ্বিতীয় মান খন্ডের ইয়ামাদুল আহসানুল ফরাজ বিয়ের মৌলিক দুইটা উদ্দেশ্য শরীয়ত নির্ধারণ করেছে আমি নির্ধারণ করারটা শরীয়ত নির্ধারণ করেছে রসুল বলতেছে ওই যুবক তুমি বিয়ে করো যদি ক্ষমতা থাকে কারণ বিয়ে করলে তোমার দুইটা ফায়দা হবে এখন যে আহাদুল বসর ও আহসানুল ই তোমার চোখের হেফাজত হবে লজ্জা স্থানের হেফাজত হবে শরীয়ত বিয়ের উদ্দেশ্য নির্ধারণ করেছে এটা শরীয়ত বিয়ের উদ্দেশ্য নির্ধারণ করেছে বিবি হচ্ছেন তোমার তোমার জন্য। খেতের মতো সেখানে যদি ফসল উৎপন্ন হয় তুমি বিবি থেকে ফসল আসবে মানুষের যে ধারা এই ধারা অব্যাহত থাকবে মানুষ দুনিয়ায় আসবে বিবির মাধ্যমে তোমার মাধ্যমে শরীয়তার নির্ধারণ করা উদ্দেশ্য বিয়ের হচ্ছে এটা আর আমরা উদ্দেশ্য নির্ধারণ করে রাখছি আরেকটা জ্ঞানজম লাগবে না কি শান্তি আসবে সেখানে আমার উদ্দেশ্য যদি সহি হয় তাহলে শান্তি আসবে ইনশা আল্লাহ হকের কথা বলছিলাম মহরের যে ব্যাপারটা মহরের ক্ষেত্রে আমরা দেখি কয়েকদিন আগেও তো বিয়ে পড়াইলাম মসজিদে মহরের ক্ষেত্রে মেয়ে মানুষরা মহর বড় অঙ্কের ধরতে চান বড় অঙ্কের ধরতে চান এটা দুইটা কারণ আমি খেয়াল করি এগুলো কি কী বলে তারা মানে মহর বাড়ানোর কি কারণটা কি বলে এরা তো আলোচনা করে আমি তো শুনি সব খেয়াল করি যে মৌলিক বিষয়টা পেস্টটা কোন জায়গায় রাখে দুইটা কারণ এক হচ্ছে সামাজিক স্ট্যাটাস যে ওই পাশের ভোরের মেয়ের পনেরো লক্ষ টাকা মহর আমার মেয়ে কি তার চেয়ে সুন্দরী কম আমাদের সামাজিক অবস্থান কি তার চেয়ে খারাপ তা আমারটা কেন এর চেয়ে কম হবে তার যেহেতু পনেরো লাখ আমার পনেরো লক্ষ এক টাকা হবে মহর এক টাকা বাড়তে হবে আশ্চর্য ওই এক টাকার একটা লেজো লাগা যায় এটা একটা স্টাইল ফ্যাশন হয়ে গেছে মহর হচ্ছে শরীয়তের বিধান আর আমি এখন এটার স্টাইল বানায় ওই দাড়ির যে অবস্থা দাড়ি হচ্ছে সুন্দর আর আমি এটারে কাটিং কুটিং করে এখন এটার ফ্যাশন বানাইছি আল্লাহ তালা কবরে গেলে কাজটাকে এটা তোমার শরীরের ফ্যাশন বাই তুলবে হ্যাঁ এক হাত কাটবে আর এক হাত রাখবে একটা ফ্যাশন বানাবে তোমার খুব ইস্কু থাকার লজ্জা লাগে না রসুলের সুন্নত তুমি উপহাস করো স্টাইলের আর জায়গায় পাও না তুমি রসুলের সুন্নত নিয়ে তোমার স্টাইল করা আল্লাহ যদি তোমার করে খুব ভালো লাগতো তোমার খুব ইস্কু থাকার আল্লাহ তাহলে হেদায় আমার খুব কষ্ট লাগে রসুলের শূন্যত নিয়ে উপহাস ভাই এটা বর্তা আসতে না আপনারা মাইন্ড করেন না আমার কথাগুলো হয়তো খারাপ লাগতে পারে আমার তো বেশি কষ্ট লাগে তোমার কষ্ট লাগে দিলে আর আমার রসুলের কষ্ট লাগে কলবে তুমি যখন দাঁড়িতে আঘাত দাও আমি তোমার আঘাতের কথা চিন্তা করবো আমার রসুলের আঘাতের কথা চিন্তা করবো আমি তো আমার রসুলের চিন্তা করবো কারণ আমি আমার রসুলকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসি আমার আপনজনের চেয়ে আমার বেশি ভালোবাসি আর এটা যদি তুমিও না করো তুমিও মুসলমান রও কারণ রসুল বলেছেন হাত্তা আপু না ইলেহি মিউমাই যতক্ষণ না পর্যন্ত আমি ভাবি তোমার আপনজন সন্তান বাবা মা সবচেয়ে বেশি প্রিয় পাত্র আমি রসুল না হব। ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে মোমিন দাবি করতে পারব না এটা তো রসুলের কথা সেই জন্য বলি কষ্ট লাগে মাফ করে দিয়ে আল্লাহ বুঝতে বে আর যে কথাটা ওই মোহরের ক্ষেত্রে বলা যে ওই সামাজিক স্ট্যাটাসের জন্য আমার ওই ওইরকম বেশি মোহর ধরতে হয় এ হলে এক কারণ এটাও একটা গরত তাইলে আপনি মানুষকে দেখানোর জন্য মোহর নির্ধারণ করতেছেন আবাদতের মধ্যে দেখানো দেখানো এগুলো রিয়া এগুলো খারাপ এগুলোর আসর ভালো না প্রতিক্রিয়া ভালো না এগুলো রেজাল ভালো না এগুলো আরেকটা কারণ হচ্ছে যে বড় অঙ্কের একটা মহর ধরে রাখলে আটকায় গেল তালাকার সহজে দিবে না আল্লাহ আকবার আমাদের সমাজে এই একটা ভুল ধারণা যে মহর দিতে হয় তালাক দিলে যেমন মানুষ জীবিত থাকলে কোরআন শরীফ পড়তে হয় না মানুষ যখন মারা যায় তখন কোরআন শরীফ পড়তে হয় না সমাজের এই অবস্থা এ কোরআন শরীফ পড়ার সময় কখন যখন বাবা মারা যাবে বাবা জীবিত থাককার আমার কোরআন করার দরকার নাই বাবা মারা গেল এখন বাবার চল্লিশা করতে হবে বাবা মারা গেল এখন হয়তো আপনার কুলখানি করতে হবে কোরআন পড়ার জরুরত তখন বাবা মরার পর তুমি আর বাবা যতদিন জিন্দা ছিল তখন আর কোরআন করার জরুরত হয় না খালি বাবার জন্যই কোরআন করবা তোমার নিজের জন্য কোরআন করবা না তোমার সন্তান যে তোমার জন্য কোরআন করবে এটার গ্যারান্টি কে দিবে আল্লাহ আকবা এই ঠিক মহরের ক্ষেত্রে আমাদের একই মাস হারা যতদিন পর্যন্ত বিবি থাকে তখন মহর দেওয়ার দিন জরুরত আমি মনে করি না যেই না তালাক দেওয়ার প্রশ্ন আসবে তখনই মহরের ব্যাপারটা আসে এই জন্যই মহর বানাইয়া ধরে বলে যে তাই আর তালাক দিতে পারবো না আরে ভাই শুরুতেই আপনার গল্প চিন্তা শুরুতেই ভুল চিন্তা এই মেয়েকে আপনার এই স্বামী এই জামাই কেন ছাড়বে আপনার মনে মধ্যে ওই চিন্তাটা কেন আসলো এই প্রথমেই নেগেটিভ চিন্তা আপনি করতেছেন তাদের ওই পুরা জীবনের মধ্যে আর একটা প্রভাব থাইতেই যায় ছাড়াছাড়ির একটা চিন্তা ছাড়াছাড়ির একটা চিন্তা কেন আসবে আল্লাহ বলতেছেন আমি মাওদা মারাহমা সৃষ্টি করেছি তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মহাব্বতের সম্পর্ক সৃষ্টি করে দিয়েছি মেসরাজ শরীফের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পৃষ্ঠায় দেখেন হাদিস আসছে আল্লাহ রসুল বলেছেন লঙ্তারাল মোতাহিকা বৈবাহিক কারণে যে মহাব্বত আল্লাহর পক্ষ থেকে কুদরতি মহাব্বত আল্লাহ করে দিচ্ছেন আর যাতে না দিতে পারে মহরটা বাড়াইয়া ধরো তো ওই পরিবারের শান্তি আসবে নাকি শুরুতেই তো আল্লাহকে বিশ্বাস করতেছেন না আল্লাহ বলতেছেন মহাব্বত তৈরি করে দিলাম কবুলের মাধ্যমে আর আপনি বলতেছেন মহাব্বত কাটাকাটি হলে যেন আটকায়া থাকে অন্তত ও ভাই শান্তি আসবে না মহরের ক্ষেত্রে আমরা আদায় করবো এই নিয়তি মহর নির্ধারণ করতে হবে না হয় ওই সম্পর্ককে রসুন জিনার সাথে মহর দেওয়ার নিয়ম না থাকে দেখেন আমি ওই যে কথাটা বলছিলাম যে ওই সমস্ত মুক্তমরা মানুষগুলা কথিত তারা আসলে নারীর অধিকার আদায়ের জন্য তাদের প্রেরেশানি নাই পেরেশানি হচ্ছে ওই স্বামীর ইসলামের যে বন্টন নীতিমালা সেটাকে আঘাত করা নারীর অধিকার যে তাকে দেবে এই চিন্তা তাদের নেয় যদি চিন্তা থাকতো তারা মহর নিয়ে কথা বলতো তারা মহর নিয়ে কুবু কথা বলে না অথচ আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ তার স্ত্রীকে মহর পুরা করে না বিশেষ করে গ্রামেগঞ্জে মহর পুরা করে না বিশাল অঙ্কের মহর ধরে মহর ধইরা ওই বিয়ের সময় যখন কাবীরনামা লেখাইতে যা আমরা দেখেছি আমাদের আপন দেখেছি ভালো ভালো মানুষ মহর যখন কাবির নামা লেখাইতে যায় তখন বলে অর্ধেক উসুল অর্ধেক বাকি। অর্ধেক কি দিয়া গয়না কেটে দিয়া অলঙ্কার আরো যা আছে হাবেজাবে তা দিয়া আরে ভাই মোহরের টাকা হচ্ছে বিবি আর বাজার করেন আপনি কি সুন্দর কে থাকে আমার হাসি ভাই টাকা হচ্ছে মেয়ে তাকে আপনি জিজ্ঞেস করেন নাই যে তোমাকে আমি কি ক্যাশ দিবো এত আর বাকি টাকা দিয়ে তোমার বাজার সদাই করব তাকে জিজ্ঞাসার কোনো দরকার পড়ে না আর এর জন্য সবচেয়ে বড় দায়ী মেয়ের পক্ষই তোমরা কেন মানো তোমার যত চেঁচামেচি যায় কিছু আল্লাহ তাহলে কিছুই বুঝে না কিছু নাই মহারাজাই করে না এই হচ্ছে এক সমস্যা বাবার বাড়ির সম্পদ নিয়ে তারা কোনো কথা বলে আজ দেখি নাই শের অবস্থা খেয়াল করলে দেখেন এখনো গ্রামে গঞ্জে মেয়েরা মনে করে বাবার বাড়ির সম্পদ এটা অভিশাপ এটা আনলে সুহান আল্লাহ এটা আনলে স্বামীর বাড়ির সম্পদ এটা দীক্ষায় আসে না হসিবুল্লাহ আল্লাহ সিদ্ধান্ত দিছে তুমি অর্ধেক পাও আর তুমি চিন্তা কর এটা আনলে বাবার বাড়ির সম্পদ আনলে স্বামীর সম্পদও জ্বলে যাবে তুমি তো আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতেছো ও আল্লাহ আপনি যে সম্পদ আমারে দিতে চান আমি এটা নিতে না কারণ এটা আনলে আমার স্বামীর সম্পদ ক্ষয় হয়ে তো আল্লাহর সিদ্ধান্ত পছন্দ হয় না ওই ব্যাপারে কথা বলে না মেয়েরা যে তাদের ওই বাবার বাড়ির অর্ধেক সম্পদ পাইল না ওইটা নিয়ে কথা বলে না কথা হচ্ছে অর্ধেক কি জন্য নির্ধারণ হল আরে ভাই অর্ধেকই তো পায় না তুমি তো ওইটা চিন্তা করো না আপনার জিম্মাদারি তো বাবার দিয়ে রাগ পর্যন্ত ওই মেয়েটাই যখন বিবি হয়ে যাবে তখন তার জিম্মাদার তো স্বামী যতদিন থাকে স্বামী বৃদ্ধ হয়ে গেল অকিজ হয়ে গেল তখন কার সন্তানের মা যখন হয়ে যাবে তখন তার লালন পালনের দায়িত্ব সন্তানের বাহানাল্লাহ আর ওই মেয়েটার যদি বাবা মারা যায় মেয়েটা যখন মন হয়ে যাবে তখন বোনের জিম্মদারি ভাইয়ের তাহলে একজন পুরুষের খরচের খাদ্য মূল চারটা পায়া গেলাম এক হচ্ছে সে বাবা হিসাবে সন্তানের জন্য খরচ করবে এক হিসাবে এক হচ্ছে স্বামী হিসাবে বিবির জন্য খরচ করবে আরেক হচ্ছে ভাই হিসাবে বোনের জন্য খরচ করবে আরেক হচ্ছে সন্তান হিসাবে মায়ের জন্যে খরচ করবে একজন স্বামীর খরচের খাত কয়টা চারটা ইসলাম তাকে দিল দুই ভাগ কথার কথা দুই ভাগ আর মেয়েকে দিল এক ভাগ আরে ভাই এক ভাগই তো তার জন্যে বোনাস কারণ তাকে তো খরচের খাত একটাও দেয় নাই তুমি তো বাজারে যাচ্ছ সাথে যা পাইবা তাই তো না এখন প্রশ্ন আসতে পারে উল্টাটা কারণ ইসলামকে আক্রমণ করাই তোমাকে যাবে উল্টা প্রশ্ন আসবে তাইলে কি ইসলাম পুরুষকে ঠকাইলো যে চার জিম্মেদারি দিয়া ভাগ দিল দুইটা মেয়ের কোন জিম্মদারি নাই ভাগ একটা না মেয়ের ওই এক ভাগ এটা হচ্ছে মেয়ের জন্যে লাইফ ইন্স্যুরেন্স বাহানাল্লাহ এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স তুমি তো হারাম লাইফ ইন্স্যুরেন্সের পিছনে ঘুরো ইসলাম যে লাইফ ইন্স্যুরেন্স তাকে দিয়েছে ও মায়েরা নেও তোমাকে ইসলাম নিরাপত্তার খাতিরে একটা অংশ নির্ধারণ করে রাখলো জন্য কারণ হতে পারে বাবা মারা গেছে তার বিয়ে হয় নাই হতে পারে বাবা মারা গেছে ভাই নাই হতে পারে তখন এই মেয়েটার কি হবে ইসলাম এই জন্যে ওই বাবার সম্পদের কিছু অংশ তার জন্য বরাদ্দ রেখেছে যে ইনকেস যদি কখনও এইরকম কোনো সমস্যা হয়ে যায় যে তার স্বামীও নাই তার সন্তানও নাই তার ভাইও নাই বাবা ইন্তকাল করেছে এখন এই মেয়ের লালন পালন কে করবে তার দেখভাল কে করবে তার খরচ কে করবে কেউই তো নাই এই জন্যে ইসলাম একটা অংশ দেখছে যে যদি কখনো তুমি বিপদে পড়ে যাও এই এক অংশ তোমার লাইফ ইন্স্যুরেন্স হিসাবে আল্লাহ তালা বরাদ্দ রাখলেন যেন তুমি এটা লাইফের বাকি জীবন বাকি জীবন যেন তুমি এটা খরচ করতে পারো আলহামদুলিল্লাহ এত সুন্দর বিধানগুলোকে তোমরা আদায়ের না ইসলামকে কলঙ্কিত করা সেজন্য আমরা বলি তুমি লেখো নারীর অধিকার নিয়ে লেখো আমরা তোমার সাথে আছি আলহামদুলিল্লাহ তার কি অধিকার পাওয়ার মতো তুমি সেটা লেখো আমরা আছি তুমি লেখো না যে ঘরের মধ্যে মেয়েদেরকে কি সম্মান দিতে হবে তার কোনো কাজ কারবার কিচ্ছু নাই বাইরে কোনো কাজ করবে না বরং ঘরের যে কাজটা করবে সৈয় কি বলেছে সে যদি এটা মনে করে যে আমার স্বামীর খেতমত হবে আমার সন্তানের ক্ষেতম হবে এটা যদি মনে করে তার ওই প্রত্যেকটা আমল আল্লাহ তার আবাদত হিসাবে কবুল করবে আর তুমি ও মায়েরা আল্লাহ তার একটা চমৎকার ইজ্জত তোমাকে দিল যে তুমি ঘরে কাজটা করলেও আবাদত তুমি ওইটা বাদ দিয়া তুমি গেছো রাস্তা। তুমি কামাই রোজগার করবা আর সন্তানের ভবিষ্যৎ চিন্তা করো আশ্চর্য লাগে ওই সন্তানকে দিয়ে রাখছি কাজের মেয়েটার কাছে সারাদিন ওই কাজের মেয়েটা আমরা নিজের ভিডিও দেখেছি ওই কাজের মেয়েরা ওই ঘরে সন্তানকে বাচ্চাকে কিভাবে নির্যাতন করে গোপনে তোমার খবর নাই তোমার কামাই দরকার খুব আইসি দিন দরকার আর দামি দামি শাড়ি পরা দরকার কয়লা কাটি দরকার তোমার বাড়ি গাড়ি দরকার এই জন্যে স্বামীকে পাঠাইছো একদিকে নিজে বের হইছো একদিকে সন্তানরা এতিমের মতো ভাবনা থাকা অবস্থায় সে এতিম হয়ে গেল তোমার কোন দুঃখ নাই তাইলে ওই সন্তানোমাকে তুমি যখন বৃদ্ধ হবা নার্সিংহোমে পাঠাবে না কোথায় পাঠাবে মাথায় রাখবে নাকি তুমি তাকে বোকে নেও নাই বাচ্চা ছোট অবস্থায় তুমি তো তাকে বকে নেও নাই তুমি তাকে করে তুলে নেওয়া নাই তুমি কাজের লোকের কাছে ওই বাচ্চাকে দিয়ে গেছো এখন ওই বাচ্চায় কামা তাদের তুদানু আরবি একটা প্রবাদ আছে যেমন করবা ভোগ তেমন তুমি বাচ্চাকে কাজের লোকের বোকে দিয়ে গেছো ওই বাচ্চা তোমাকেও কাজের লোকের কাছে দিয়ে আসবে বৃদ্ধকারে তুমি যদি সন্তানের দোয়া পেতে চাও ও ভাই আমরা যদি সন্তানের দোয়া পেতে চাই খেদরত করতে চাই সন্তানের ছোটবেলার হকগুলো আমরা যথাযথভাবে আদায় করি ইনশা আল্লাহ তালা সে সম্পর্কে আরেকদিন আলোচনা করব আজকের আলোচনা চলছিল বিবির হক সম্পর্কে শেষ করতে পারলাম না ইনশাআল্লাহ তাহলে আলোচনা চলবে দীর্ঘ সময় দীর্ঘ আলোচনা পারিবারিক জীবনের এই বিষয়গুলো আমরা মনে করি এগুলো না এগুলো দিন না দিন হচ্ছে জুমার দিন তুমি মাথা দিয়ে চলে আসলাম বাস আমার নামটা মুসলমানের খাতায় উঠে গেল আমি মনে করি এটাই না আমার বাথরুম যাওয়া পর্যন্ত শরীয়তের বিধান আছে প্রত্যেকটা কদমে কদমে বিধান আছে ওই কদমে কদমে শরিয়তের বিধান আমি না মানি তাহলে আল্লাহ আমাকে যে ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে তোমাকে ঢুকতে হবে ওই কাছ ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক এনায়ত করেন আমরা পরিপূর্ণ মমিন হইয়া ইনশা আল্লাহ তালা কবরে যেতে চাই ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন ولا فوضا واليحدي